আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রোগ্রাম দেখছেন বাংলা পিস অর্থনীতি আলোচনা সম্পর্কে আজকের একটা আলোচনা আপনাদের সামনে করব আর তার জন্য আপনাদেরকে একবার নিয়ে যাব একটা বিবাহ মজলিসে বিবাহ মজলিসে বরযাত্রীদের খাওয়া দাওয়া হয়েছে বর বসে আছে নামাজ পড়ার ঢঙ্গে কেবলা মুখে সামনে কাজী সাহেব এসেছেন বিয়ে পড়াবেন বিয়ে পড়ানোর আগে বরের সামনে একটি পিতলের থালাতে পান রাখা আছে সুপারি রাখা আছে কিছু মোহর রাখা আছে বানারসী শাড়ি রাখা আছে তারপর কাজী সাহেব জিজ্ঞাসা করবেন কি গো দিন মোহর দেনমোহর কত দেনমোহর বাঁধা হবে দেখেন দেন মোহর আগে থেকে দেন হয়ে গেল শুধু মোহর না দেনমোহর মোহর কত তখন বরপক্ষ কম করে বলবে আর কোন পক্ষে বেশি করে বলবে বরপক্ষ চাই যাতে অল্প করে আর যদি সে নিজেই মোহর নিয়ে বসে আছে সেখান থেকে কিছু দেবে বরপক্ষ বলছে পাঁচ টাকা বাঁধুন আর কোন পক্ষে বলছে না পঞ্চাশ হাজার টাকা বাঁধুন এখন এই নিয়ে চাপাচাপি। ও বলছে কম করো ও বলছে বেশি করো যখন পঞ্চাশ হাজার টাকা কমে নামবে না কোনো জায়গাতে এক লাখ টাকা হয় এক লাখ টাকার কমে নামবে না তখন বরপক্ষ আর চাপাচাপি করে না আর তর্ক করে না পাশ থেকে বোনাই কিংবা কোনো মুরব্বী বলে দেয় বাবা কি দরকার আছে ছেড়ে দাও এ তো আর করে না এমনি বাঁধতে হয় বাঁধা হয় কত এক লক্ষ টাকা তারপরে বলে ওগো নগদ কিছু দাও নগদ কিছু দাও তখন পকেট থেকে এক টাকা আগে যুগে ছিল এক টাকা এখনো যাই না দশ টাকা হয়তো বের করে দেবে বড় জোর দশটা টাকা বের করে পান সুপারির সাথে রাখা হয় দিয়ে এই থালা সহ একজনকে উকিল বানানো হয় আর দুজনকে সাক্ষী আর বাকি আরও কয়েকজন লোক বাড়ির ভিতরে পাঠানো হয় তাই না বাড়ির ভিতরে গিয়ে পর্দা টাঙানো আছে শাড়ির পর্দা সেখানে কোণে উল্টো করে সায়া ব্লাউজ পরে বিয়ে পরানোর শাড়ি খাস শাড়ি পরে বসে আছে বাইরে থেকে গিয়ে উকিল গিয়ে বলে অমক গ্রামের ছেলে অমকের পুত্র এত এত টাকা দেন বলে এক লাখ টাকা দেন মোহর তার মধ্যে নিরানব্বই হাজার নশো কত টাকা নব্বই টাকা বাকি দশ টাকা নগদ মোহরের বিনিময়ে তোমাকে শাদি করতে এসেছে তুমি কবুল করছো তখন সেই কোণে পর্দার আড়াল থেকে হুঁ বলে আর যদি হুঁ বলতে লজ্জা করে তো ওই কোণের খালা হুঁ বলে দেয় যে বিয়েটা খালার সাথে হয় না কোন সাথে হয় সে যা হবে হোক এইসব নাটক এইসব নাটক করা হয় কোনো প্রয়োজন আছে হয়ে পাঠানো কোনো প্রয়োজন নেই যাই হোক চলছে সমাজে নিরানব্বই হাজার নশো নব্বই টাকা বাকি আর দশ টাকা নগদে দেনমোহরে তোমাকে বিবাহ করতে এসেছে বাকি বাকি মানে কি বাকি মানেই ফাঁকি বাকি এটাই হচ্ছে ঋণ এটাই হলো দেনমোহর এই দিনমোহর বেঁধে আমাদের হুজুররা আমাদের কাজীরা বিয়ে পড়িয়ে দেন কি মনে করেন এই রকম পরিবেশে মহিলাকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা মহিলাকে আমরা এটা সাম্মানিক দি। এটাকে মহিলাকে কিনে নেওয়ার মূল্য নয় মহিলাকে কিনতে পারা যায় না যে মহিলা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আসবে যে আপনার শরীরাদ্ধ হয়ে আসবে যে আপনার স্ত্রী হয়ে আসবে যে আপনার শয্যা সঙ্গিনী হয়ে আসবে যে আপনার সংসারের রানী হয়ে আসবে যে আপনার সংসারে ছেলে মেয়েদের মা হয়ে আসবে যে আপনার সংসারের কন্যাধার হয়ে আসবে সে সংসার চালাবে আপনার সংসারে এসে যে মহিলা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামতকে কেনা যায় না পয়সা দিয়ে এটা হচ্ছে একটা সাম্মানিক সম্মান দিয়ে তাকে অলঙ্কার দিলাম কিংবা টাকা পয়সা দিলাম বিবাহ পড়িয়ে তাকে সম্মানের সাথে নিয়ে এলাম এমনিতেই বিবাহ বন্ধন ছাড়া টাকা দিয়ে এইরকম সংসার করা যায় না তাই না কি পার্থক্য আছে দুয়ের মাধ্যমে বিবাহ বন্ধন বন্ধনের মাঝে দায়িত্বশীলতা আছে কিন্তু প্রেম ভালোবাসা লিভ টুগেদারের মাঝে কি আছে ভালোবাসা থাকলেও দায়িত্বশীলতা নেই যে যখন পারবে ফুরুৎ করে উড়ে যাবে কিন্তু এতে কি হয় বন্ধন উঠতে পারবে না এতে এই জন্যে বিশৃঙ্খলা হয় এইজন্যে এতে বেশি বিচ্ছিন্নতা আসে বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ বিবাহত হয় না বিচ্ছেদ হয় মানে ছিল একসাথে চলে গেল ইচ্ছা মতো দুটো একটা সন্তান হলো সেই সন্তান নিয়ে তুমি ভোগো সে আবার আরও কারোর সঙ্গে লিপ টুগেদার করবে কিন্তু না বিবাহ হচ্ছে একটা বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন আর এই বন্ধন যার মধ্যে দায়িত্বশীলতা আছে সেই স্ত্রীর ভরণ পোষণ করতে হবে সেই স্ত্রীকে সংসারে নিয়ে এসে তার স্বামীর উপরে ফরজ সেই স্ত্রীর ভরণ পোষণ করো ঠিক মতো খেতে দাও ঠিক মতো পড়তে দাও এবং সে হচ্ছে ভালোবাসার পাত্র সে সাংসারিক সাংসারিক জীবনের কথা আলাদা কথা আমি এখানে মোহরের কথা বলছিলাম সাম্মানিক মোহর দিয়ে তাকে বিবাহ করেন আল্লাহ তালার বিধান আজকে সেই আলোচনায় করব যে সেই মোহরের গুরুত্ব কতটুক ইসলামে বিবাহের সময় স্ত্রীকে যে মোহর দিতে হয় তা প্রতিপালক আল্লাহর তরফ থেকে ফরজ দেওয়াটা গরজ না ফরজ ফরজ প্রাথমিকভাবে মনে করতে হবে যেটা ফরজ আপনি মনে মনে ভাবছেন দিতে হবে না এটা ফাঁকিবাজি মন কিন্তু আসলে ফরজ কিংবা মনে মনে ভাবছেন বাসর রাতে গিয়ে স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাই নেব হ্যাঁ এই তোমার গায়ে হাত দেওয়া হবে না এখন কারেন্ট লাগলো তোমার গায়ে হাত দেওয়া হবে না যতক্ষণ না তুমি যেহেতু আল্লাহ বলেছেন যদি মহিলা মাফ করে দেয় তাহলে খালাস ইচ্ছা মতো খাও ভালো করে খাও আগে থেকে যদি ফাঁকি মন থাকে তাহলে আপনি তো ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু না আসলে ফরজ এটা গরজ না ফরজ সেটা পালন করতে হবে যে পরিমাণ চুক্তি ও ধার্য হয় তা সৌজন্যের সাথে খোলা মনে উদার মনে দাতা মনে আদায় করতে হবে পরন্তু তা আদায় করতে কোন প্রকার ছল করলে অথবা মাপ করতে চাপ প্রয়োগ করলে মুসলিমের জন্য অবৈধ নয় বাসর রাতে সে তো বেসরি মাফ এখন নতুন কনের বেশে এসেছে আপনার সঙ্গে এখন হয়তো পরিচয়ও নেই আর যদি ভালোবাসা বিয়ে হয়তা কথা প্রথম রাতেই কালকে তুতুকারি করছিলো আজ তুমি তুমি করবে তাই না তো সেটা আলাদা কথা কিন্তু বেচারি যদি অপরিচিত হয় সে প্রথম সাথে আপনার পরিচয়ই হয়নি আর আপনার কাছে মাপ চাইছে আপনি কি করবেন মাপ দিতে বাধ্য না বাধ্য না নাকি মাপ না দিকে সর্বণস আনবে আর এক সময় মাপ চাওয়া হয় কোন সময় বলুন তো মোহরের দাবি মাপ চাওয়া হয় কোন সময় স্বামী মারা গেছে স্বামী মারা গেল তখন স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে এনে হ্যাঁ তাই না লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে স্বামীর পাতলে তলে করিয়ে দেওয়া হলো সমাজ এই মহিলাকে ফাঁকি দিতে চায় সেই সমাজ অমুকের মা তোমার মোহরের দাবি মাফ করে দাও যাকে মাপ চাওয়ার কথা ছিল সে মাপ চাইনি। সমাজের মুখে তাকে বলা হয় তোমার মোহরের দাবিটা মাফ করে দাও এই ক্ষেত্রেও কি ওই মহিলা মাপ করব না বলতে পারবে মোটেই না ওই বাসর রাতের মহিলা সেও যেমন অন্তর থেকে হয়তো মাপ করবে না পরে তালাক দিলেই বুঝতে পারবেন মাফ করেছে না করেনি যেমনি তালাক দেবেন এমনি সেই মাফটা সাফ হয়ে চলে আসবে আমার দাও তবে আমাকে তালাক তুমি না দিলে তোমার দিতে হবে কোর্টে গিয়ে করলে খালাস দিতে বাধ্য তাই না হ্যাঁ তাহলে মাফ কি করে মুখে তো বলেছিল যে হ্যাঁ করে দিলাম সংসার শুরু করলে যেমনি তালাক দিতে গেলে আরো হ্যাঁ দাও আমার টাকা দিয়ে দাও তাহলে মাফ না আর যে বেচারি এখন মারা গেছে তার নিথর দেহ শীতল দেহ এখন পড়ে আছে বিছানায় আর সেই সময় সমাজের মুখে সে নিজে বলতে পারছে না সে জীবনে মাপ চেয়েছে তাও সন্দেহ। তখন বলা হয় অমুকের মা তুমি তোমার স্বামীর মোহরের দাবি মাফ করে দাও লাল পেরে শাড়ি পরে সে বেচারি অস্বসজল নেত্রে তার চোখ দিয়ে পানি পড়ে কাঁপা কাঁপা অন্তরে আর কাঁপা কাঁপা ঠোঁটে বলে আমি আমার মোহরের দাবি মাফ করে দিলাম জানি না তার অন্তর থেকে সে বলছে কি না হয়তো ভালো মহিলা হলে স্বামীর কল্যাণের জন্য সে বলবে যে হ্যাঁ মাফ করে দিলাম কিন্তু স্বামী আর মাপ চায়নি। এমনও হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না হতে পারে না পারে না সে স্বামীকে পছন্দ করত না স্বামীও স্ত্রীকে পছন্দ করত না মারা গেল সেই স্ত্রীকে যদি বলা হয় মাফ করে দাও মাফ করবে অসম্ভব সে মনে মনে দাবি রেখে নেবে কারণ সে আগেই দাম্পত্য জীবনে স্বামীকে পছন্দ করত না তাকে চাইতো না মনে মনে সে তালাক চাইতো কিংবা মনে মনে মরে যাক যাক এরকম ভাবতো সেই মহিলাকে যদি বলা হয় মাফ করে দাও সে যদি মুখেও বলে বলবে না ওকে করে হবে না সুতরাং মোহরের এই দাবি মোহর আনার যে গুরুত্ব সেটা বুঝতেই পাচ্ছেন মোহর ধার্য করে সবাই যে নগদ আদায় করতে পারে তা না সবাই নগদ দেওয়ার ক্ষমতা থাকে না তবু ধার বাকি কারবার চলে ঠিক আছে নগদ দিতে না পারো ধার থাক অনেকই বরং বাস্তবে অধিকাংশ বরই মোহর বাকি বাধার রাখে মোহর বাকি বা ধার রাখে আর তখনই সে মোহর দেনমোহর বা দে মোহর অর্থাৎ ঋণ মোহরে পরিণত হয়ে যায় মোহরটা কি হয়ে যায় দেনমোহর হয়ে যায় অথচ সুপুরুষের কাজ হলো নগদ মোহর দাও নগদ মোহর দিয়ে তাকে বিয়ে করে আনো বলছি এই দেয় বা এই স্ত্রী ঋণ তার স্ত্রীর হলেও তা আদায় করা ফরজ অবশ্য স্ত্রী সন্তুষ্ট চিত্তে তা যদি মাফ করে দেয় স্বামীকে তবেই মাফ হবে আর নচেত মুখে আর সময় এলে সেই মাপ সাফ হয়ে গেল তাহলে পরে সেটা মাফ হবে না আল্লাহ তালা বলছেন মোহরের গুরুত্ব আরোপ করে এবং এই সম্পর্কে বিধানে আদায় করে দাও পরে তারা খুশি মনে ওই মোহরের কিয় ছেড়ে দিলে সবটা দিতে পারলে না ওই যে দশ টাকা শোধ করেছিল দশ টাকা নগদ দিয়েছিল আর বাকি যে টাকাটা ছিল তার আছে। তাহলে ভোগ করো সন্তুষ্ট চিত্তে মাফ করে দিলে প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার এসে আপনাদেরকে মোহর বা দেন গুরুত্ব সম্পর্কে আবার বলবো সাথে থাকুন কাছে থাকুন ইনশাল প্রিয় দর্শক মন্ডলী যে কথা আলোচনা করছিলাম তা হলো দেনমোহর স্ত্রীর অধিকার আল্লাহ আল্লাতলা অধিকার দিয়েছেন কোরআন মাজিদে সেই মোহর সম্পর্কে আপনাদের সামনে বলছিলাম যে দুঃখের বিষয় এই ফরজ জিনিসটি বর্তমান সমাজে উপক্ষণীয় হয়ে পড়েছে কেউ মানতে চায় না একটা গৌণ বিষয়ে পরিণত হয়ে গেছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বামীর মোহর নেওয়ার কথা স্বামীর মোহর নেওয়ার কথা মানে পণ যৌতুক নেওয়ার কথা আপনার সব কথা থাক কত দিতে পারবেন বলুন দিতে না পারলে বিয়ে হবে না আর মোহরের সময়ে বিয়াই দিতে হবে না থাক এটা দিতে হবে না তাই না কন্যা বড় বোঝা জাহিলি যুগে বোঝা ছিল এবং সেই যুগ থেকেই চলে আসছে সেই বোঝার ভার আজও কন্যা বোঝা হয়ে আছে কোনো রকম করে বিদায় করতে পারলে হয় তাই বিয়াই তোমাকে দিতে হবে না তুমি আমার মেয়েকে এমনি নিয়ে যাও বরং আমি টাকা দিচ্ছি তাই না কোনো জিনিস নিতে গেলে টাকা দিতে হয় এখন আপনি ঘরে বউ নিয়ে আসবেন তার বিনিময়ে টাকা নিতে হয় তাই না এখন না নিলে সমাজে একটা কেমন কেন নেয় না নেয়নি তার একটা সমালোচনা হবে ও তা তো নেবে না তো আসলে ছেলেটা খ্যাপা তো কে দেবে কে পণ দেখলেন আপনি যদি ভালো লোক হয়ে পণ নেবেন না তখন আপনার উল্টে আপনার ঘরে কি দেবে খ্যাঁপা ছেলে বলে হ্যাঁ পণ পাবে কেন আল্লাহ মুস্তা এই সমাজের ওপরে লানত হবে না তোর কী হবে যে সমাজ একজন নারীর কদর করে না যে নারী হচ্ছে এই সমাজের মা যে নারী এই সমাজের মা যে মাঝকে নারী জন্ম দিয়েছে সেই নারীর কদর যদি না করে তাহলে এই সমাজের ওপরে লানত হবে না তার কি হবে আল্লাহ মুখ্য বিষয় কি কত দিতে পারবেন বিয় তবে বিয়ে হবে দেওয়ার জায়গায় নেওয়ার ফিকিরি অধিকাংশ বর ও তার বাবা মায়ের মনে তাই অধিকাংশ বিবাহে নামমাত্র মোহর বাঁধা হয় অনেক প্রদর্শন করে থাকে মোহর দিয়ে যুগ নেই তাই না আমি আমার যুগের কথা বলছি তখনই পঞ্চাশ হাজার টাকা ছিল তো পঞ্চাশ যুগ এখন এখন লাখে পৌঁছে গেছে তো লাখ টাকা নিয়ে লাখ টাকা বাঁধে কিন্তু দেয় টাকা এক টাকা বা দশ টাকা বা একশো টাকা কেউ বা হাজার নিয়ে বিশ হাজার দিয়ে ত্রিশ হাজার টাকা নগদ নগদ লাভ করে হয়তো নগদ কিন্তু হ্যাঁ কেউ করে বিবাহ মজলিশে এক টাকা নগদ আদায় দিয়ে ন হাজার নশো নিরানব্বই টাকা বাকিদের মোহরে সাদী কবুল করে আসে তারপর তারপর কেউ তা আদায় করা জরুরি মনে করে না কেউ আবার বাসর রাতে স্ত্রীর গায়ে হাত রাখার আগে মাপ চেয়ে নেয় मोहर दफ करते क्यों सदा कफने मुख ढी लाल शीजे स्त्री ऋणायत अवहेला ना कि स्वमी कर छाय पाशे बास करशोध नये स्वमी भलोबा बासा, भलोबास परश पायर आशाधारिणी था ऋण परिशोध नये स्वमी पर बहु अधिकार যেমন স্ত্রীর ওপরে স্বামীর বহু অধিকার আছে ওলাহন্না মেসুল্লা জি আলাহিনাবিল মারো হ্যাঁ তাহলে অধিকার যখন বহু আছে সেই অধিকার এক অপরের অধিকার স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে আর স্ত্রী স্বামীর অধিকার আদায় করবে এটা তো হয় না যে নিজেরটা ঢাকা থাক পরেরটা বিকিয়ে যাক আমি নিজের অধিকারটা আমি নিয়ে নিলাম স্ত্রীর কাছ থেকে তোমাকে সব কিছু করতে হবে সংসারে কাজ করতে হবে আমার খেদমত করতে হবে আর তার যে হক তার অধিকারটা আপনি আদায় করলাম না এটা হতে পারে না আদায় না করলে স্বামী ধরা খাবে যদি অধিকার না আদায় করে। আল্লাহ বলছেন হাকিম নারীদের তেমনি ন্যায় সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের কিন্তু নারীদের ওপর পুরুষদের কিছুটা মর্যাদা বেশি আছে আল্লাহ তালা মর্যাদা বেশি দিয়েছেন কাকে পুরুষকে और रिजालवाम आला पुरुष के महिला बने आल्ला तलाकर्ता इसलमे नारी के पुरुष समान समान अव बर नारी के तारथार्थ अधिकार देवाटे जे नारी के वंचना गंजनए रखा हतो जे नारी अवहलिता वंचिता छस्त धर्मे समस्त पृथ्वी সেই নারীকে ইসলাম এসে তার যথার্থ অধিকার ফিরিয়ে দিয়েছে যদিও পুরুষের সমান অধিকার দেয়নি আর পুরুষের সমান অধিকার দেওয়া জরুরি ছিল না কারণে পুরুষ রাই পুরুষদের মাঝে সমান অধিকার পায় না সব পুরুষের সমান অধিকার আছে। একটা অফিসে কি সব পুরুষের সমান অধিকার আছে একটা প্রতিষ্ঠানে কি সবাই কি সমান এক কেউ আছে ডাইরেক্টর কেউ এক একটা ধাপ আছে না পুরুষরাও পায় না তেমনি মহিলারাও পায় না মহিলা এবং পুরুষের ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি আছে क्योंकि नारे अधिकार जथार्थ अधिकार आतिकार दे दरकारा ततटा तो दिए जदिव समान दें सूतरा ना आल्लर विचारे अन्या ना जरा आल्लर विचारे अन्नय देखते पाय मानुषार् मानुष्टर विचार विशाल भूल आ ब्रेन थे तैरी समान अधिकार नारी के देवाथार्थ अधिकार देवा तार मध्य पुरुष के एक धाप बसि अधिकार देवा স্বামীর উপর স্ত্রীর আর্থিক অধিকার রয়েছে স্বামী স্ত্রীকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে তাকে সে এক পরিবেশ ছেড়ে আসবে যে পরিবেশে মা বাপের কাছে অতি যত্ন সহকারে মানুষ হয়েছিল ভাই বোনদের মাঝে আর সেই বাসা সে ছেড়ে আসবে এক অপরিচিত বাসা অপরিচিত পরিবেশ অপরিচিত মানুষজন সেখানে এসে থাকবে স্বামীর ভালোবাসা পাবে আর সেই ভালোবাসা পাওয়ার আগে যদি কিছু আর্থিক সহযোগিতা তার হয়ে যায় সে একটা উপহার স্বরূপ কিছু একটা পায় তো তার মনটা কি হয় ডাগর হয় সেখানে এসে শ্বশুরবাড়িতে এসে সে মন পরিপূর্ণ করে সংসার করতে পারে তার মনে একটা সবলতা আসে তার মনের ভিতরে একটা শক্তি সঞ্চয় হয় এই হিসাবে তাকে মোহর দিয়ে বিয়ে করে আনতে হয় মোহর নিয়ে না এখন আল্লাহ আল্লাহতালা এই যে অধিকার স্ত্রীকে দিয়েছে সে সম্পর্কে আমরা আবার আগামীতে আলোচনা করব। প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি হয়ে এসেছে প্রসঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন আসসালামাইকুম আসসালাম এর আগের পর্বে আপনি বলেছিলেন আমাদের মনের মধ্যে যদি রকম সামান্য পরিমাণ অহংকার থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না আমার প্রশ্ন হলো আমরা কি নিজেকে মুসলিম হিসাবে গর্ব বা অহংকার করতে পারি মুসলিম হিসাবে গর্ব করা অহংকার আর গর্ব এক না গর্ব আসলে অহংকার হয় তখন যখন অপরকে তুচ্ছ করছেন আর নিজেকে বড়ো মনে করছেন কিন্তু মুসলিম হিসাবে তো আমরা গর্বিত গর্বিত আছি গর্বিত বলতে সেই গর্বিত নয় যে অপরকে তুচ্ছ করছি গর্বিত বলতে আমাদের মর্যাদা আছে সেই গর্ব মর্যাদা আছে সেই গর্ব এবং আল্লাহর কাছে আমাদের আশা আছে যে আমরা জান্নাত পাব এই একটা গর্ব কিন্তু এই গর্বের মাধ্যমে অপরকে তুচ্ছ করা যাবে না অপরকে তুচ্ছ করা মানে যে বাস আমি জান্নাতি জান্ন জাহান নামি বুঝতে পারলেন কিন্তু মনে মনে সত্যিই গর্ব থাকতে হবে যে আমি একজন মুসলিম ওমান মিনাল তার থেকে আর ভালো লোক কে হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নেক কাজ করে আর বলে আমি একজন মুসলমান এটা এটা আমি আমি মুসলমান মুসলমান বলা সেটা সব জায়গায় পরিচয় দেওয়া মাঝে আত্মগোপন করা ঠিক না বরং নিজেকে মুসলমান বলে পরিচয় দাও তোমার আচারে আচরণে তোমার আখলাকে তোমার চরিত্রে তোমার স্বভাবে তোমার বলনে তোমার চলনে যেন মুসলমান তুমি সেটা পরিচয় পাক সারা বিশ্বের মানুষ দেখোক আপনারা দেখেছেন অনেক খেলা দেখেছেন খেলাতে খেলতে খেলতে গোল হলে পরে তাই না কিসের এই সঙ্গে সঙ্গে খেলা তাতে আবার শুকুর কি কিন্তু তবুও দেয় দেখেছেন অনেক সময় যে খেলার মাঠেই দাঁড়িয়ে গেল লম্বা করে হ্যাঁ কাতার বেঁধেন আমার পড়তে শুরু করে দিল এটা একটা ইসলামের কি ইসলামের একটা নিদর্শন আপনি দেখান যে আমি মুসলমান এবারে ভিতরে অহংকার যে অহংকার নিষিদ্ধ সেই অহংকার না গর্ব ঠিক আছে আমি মুসলমান আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি এটা আপনার দাবি এবং আপনার দাবি ঠিক সর্বশ্রেষ্ঠ যোগ্য নাই আল্লাহর কাছে দিনই হলো ইসলাম এ গর্বের বিষয় কিন্তু তার মানে গর্ব বলতে সেই অহংকার না এখানে সেই অহংকার আসবেও না সেই অহংকার আসবে না এখন যদি কোনো অমুসলিম আপনাকে বলে যে আপনি গর্বিত হ্যাঁ আমি গর্বিত আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি জান্নাত পাবো এই জন্য আমি গর্বিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক ইসলাম স্বচ্ছ ইসলামকে গ্রহণ করতে পারি এবং মানুষের মাঝে প্রচার করতে পারি আল্লাহ মামিন ওসাল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহি ওসাহবি আজমাইন ওসালামু আলাইকুম ওরি বাক